আবু হুরাই রাহ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একবার একদল হাফশি নবী সাল্লাহ সাল্লাম এর নিকট বর্ষা নিয়ে খেলা করছিলেন এমন সময় উমর রদিল্লাহ তালাহন সেখানে এলেন এবং হাতে কঙ্কর তুলে নিয়ে তাদের দিকে নিক্ষেপ করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে উমর তাদেরকে করতে দাও আলী মামা রহমতুল্লাহি সূত্রে অতিরিক্ত বর্ণনা করেন এ ঘটনা মসজিদে ঘটেছিল